লাখমা বনে রীজ তার শহীদ ভাইয়ের খুনে স্বাধীন করেছি জন্মভূমিয়ে ভয়ানক দুর্দিনে লাখমা বনে রীজ তার শহীদ ভাইয়ের খুনে স্বাধীন করেছি জন্মভূমিয়ে ভয়ানক দুর্দিনে লাখমা বনে রীজ তার শহীদ ভাইয়ের খুনে স্বাধীন করেছি জন্মভূমিয়ে ভয়ানক দুর্দিনে ক্ষুদাই মরেচিত যে সিরে দেয়নি আমা মাতবু খুদাই মরে চিত এছি যে সিরে দেয়নি আমা মাতবু খুদাই মরেচিত যে সিরে দেয়নি আমা মাতবু লাখমা বলে তার শহীদ ভায়ের খুনে স্বাধীন করেছি জন্মভূমিয়ে ভয়ান উত্তুর দিনে লাখমা বলে রিজ্জ তার শহীদ ভাইয়ের খুনে স্বাধীন করেছি ভূমিয়ে ভয়ান উত্তর দিনে দেশি প্রভু মানিনি বিদেশি প্রভু মানিনি বিদেশি প্রভু লাখমা বনের রিজ্ঞ তার শহীদ ভয়ের খুনে স্বাধীন করেছি জন্মভূমিয়ে ভয়ানুর দিনে। আজ দিনে। তো দূরের কথা চারটি দশক ধরে দেশ নরদিরা স্বাধীন দেশটা দিয়েছে বিক্রি করে আজ দূরের কথা চারটি দশক ধরে দেশ দরদিরা স্বাধীন দেশটা মুখ দেউলিয়া দেশ জাতি নিশ্চিত এক ধ্বংসের মুখ দেউলিয়া দেশ জাতি এখনো বন্ধু করো অপব্যার সুদঘ দুর্নীতি এখন আপনের তার শহীদ ভয়ের কুনে স্বাধীন করেছি জন্ম বুমিয়ে ভয়ানু দূর দিলে তার শহীদ ভাইয়ের খুনে স্বাধীন করেছি জন্ম বুমিয়ে ভয়ানু দূর দিলে ক্ষুদাই মরেচি দিয়েছি দেশির দেয়নি আমা তবু মরেছি বাঙালি দিলে তিলে তবু মানিনি বিদেশি প্রভু মানিনি বিদেশি প্রভু মানিনি বিদেশি প্রভু আজ কিসের অভাবে মাবুল করবে প্রতিটা ভিক্তি তবে পথের দুধারে বস্তিতে তারা হারে কেন রবে পথের দুধারে বস্তিতে তারা হারে কেন রবে কারখানার ওই শ্রমিকের কাজ করবে কেন মাবন। কারখানার ওই শ্রমিকের কাজ করবে কেন মাবন। কারখানার ওই শ্রমিকের কাজ করবে কেন বাবুল অন্যদিকারে নারীর নগ্ন দেহের প্রদর্শন তার শহীদ ভাইয়ের খুনে স্বাধীন করেছি জন্ম ভূমিয়ে ভয়ানক দুর্দিনে রিজ্ঞ তার শহীদ ভাইয়ের খুনে স্বাধীন করেছি জন্ম ভূমিয়ে ভয়ানক দিনে। ক্ষুদাই বলেছি দিয়েছি যে সিরে দেয়নি আমা তবু বলেছি বাঙালি তিলে দিলে তবু মানিনি বিদেশি প্রভু মানিনি বিদেশি প্রভু মানিনি বিদেশি প্রভু তার শহীদ ভায়ের খুনে স্বাধীন করেছি জন্মভূমিয়ে ভয়ানক দুর্দিনে আজ স্বাধীন দেশের অর্থনীতির কেন দশাম জননেতাদের মাথায় চেপেছে ভোগ বেলা সুদের গজবে বিষক্তদের জাতি পুঁজিবাদীদের সুদের গজবে বিশক্ত জাতি পুঁজিবাদীদের সুদের গজবে বিশক্ত জাতি পরাধীনতা শিকলে বন্ধু ধর্ম ও রাজনীতি এখন বলে রীজ্জো তার শহীদ ভাইয়ের খুনে স্বাধীন করেছি জন্মভূমিয়ে ভয়ানুক দুর্দিনে দিনে। বলে রিজ্ঞ তার শহীদ ভাইয়ের খুনে স্বাধীন করেছি জন্মভূমিয়ে ভয়ানুক দুর্দিনে খোদায় মরেছি দিয়ে সিলেশির দেয়নি আমা তবু মরেছি বাঙালি দিলে দিলে তবু মানিনি বিদেশি প্রভু মানিনি বিদেশি প্রভু মানিনি বিদেশি প্রভু লাখমা বনে রিজ্ঞ তার শহীদ ভাইয়ের খুনে স্বাধীন করেছেনি আমা মাতবু বলেছি বাঙালি তিলে তিলে তবু মানিনি বিদেশি প্রভু মানিনি বিদেশি প্রভু মানিনি বিদেশি প্রভু